ইবনু উমার রদিল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম যখন এমন সুরা তেলওয়াত করতেন যাতে সাজদা আছে তখন তিনি সাজদা করতেন এবং আমরাও তার সঙ্গে সাজদা করতাম এমনকি ভিড়ের কারণে আমাদের মধ্যে কেউ কেউ কপাল রাখার জায়গা পেত না